দশটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়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 السلام عليكم ورحمة الله, الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه اجمعين فيديو <تصفيق> درشان من دولي امرا علوشنا كورسلام اسلامي ارتوني تير بشش انشو حلال و حرام اما در کے حلال كتا حبه حلال روزي اوپا جن کتا حبه ایبون حرام تهکه دورية تاکتا حبه شار بابوس تای كنتو امون جوگ امون جامنا বিশেষ করে বর্তমান যুগে মানুষ পরোয়াই করে না যে তার উপার্জিত অর্থ হালাল না হারাম ছিল। লা আলা মোহাম্মদ রসোল্লাহ সাল্লা ভবিষ্যৎ বাণী ছিলাম ভবিষ্যৎ বাণী ছিল এমন একটা যুগ আসছে যে যুগে মানুষ এটা পরোয়া করবে না যে তার মালটা আসছে উপার্জনের টাকা আসছে সেই টাকাটা হালাল না হারাম শুনলো এই ব্যাংকের মাধ্যমে কোন কোম্পানির মাধ্যমে কোন একদম শোনা মাত্রই আপনারা জানছেন শুনছেন এবং খবরও পড়ছেন যে কত মানুষ এই টাকার পেছনে পড়ে দেউলিয়া হয়ে গেল তাই না ভুয়ো কোম্পানির পেছনে টাকা দিয়ে টাকা জমা করে দেউলিয়া হয়ে গেল ডবল ডবল সুদ নেওয়ার আশাতে আকাঙ্ক্ষাতে লোভে পড়ে যেটা ছিল মূলে সেটাও চলে গেল কোনো পর্বা নেই হারাম হালাল যেভাবেই হোক মাল আসলেই হলো এই যে সেই যুগ এসে গেছে যে যুগের জন্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ভবিষ্যৎবাণী করেছেন কিন্তু না আমরা মুসলিম উম্মা আমরা কিন্তু সেই মানুষ নই যে মানুষের কথা আল্লাহনবী বলেছে আমরা হচ্ছি তার উম্মত আমরা বিশ্বাস করি যে হালাল পথে যদি আমরা থাকি হালাল দুটি যদি আমরা ভক্ষণ করি তবেই আমাদের রোজা নামাজ হজ জাকাত এবং দোয়া কবুল হবে ইবাদত কবুল হবে আর্থিক ইবাদত কবুল হবে যদি আমরা হালাল খাই হারাম খেলে আমাদের আর যেহেতু আল্লাহ আমাদেরকে মাল ভক্ষণ করো এক অপরের মাল যখন ভক্ষণ করো তখন তোমরা হালাল ভাবে করো হারাম ভাবে খেও না ইমানদাররা তোমরা আপসে বাতেল উপায়ে এক অপরের মালভক্ষণ তাহলে খেতে পারো। এটা হচ্ছে পাঁচ টাকা দাম আপনি পাঁচ টাকা দেন তার বিনিময়ে কলমটা নেন চলবে আমি আপনার পাঁচ টাকা খেলাম কলমের বিনিময়ে এক জিনিসের বিনিময়ে ব্যবসার মাধ্যমে আমরা কি করি এক অপরের মাল ভক্ষণ করে থাকি কিন্তু এ ছাড়া অন্য উপায়ে যদি কেউ করি তাহলে পরে সেটা হারাম ভক্ষণ করা হবে যেমন উদাহরণস্বরূপ এই যে আমার দশ টাকা আমাকে বারো টাকা দিন তাই না যদি দশ টাকার বিনিময়ে বারো টাকা নেওয়া হয় এটা কি হয়ে যায় বাতিল উপায় হয়ে যায় এটাকে কি বলা হয় সুদ বাতিল উপায়ে তোমরা মাল ভক্ষণ করো না বাতিল উপায়ে মাল ভক্ষণ করার অভ্যেস ছিল ইহুদিদের আর বর্তমানেও আপনারা জানেন বাতিল উপায়ে মানুষ কীভাবে মাল উপার্জন করছে নম্বর এক যে উপায়ের মাধ্যমে মাল জমা করা হয় প্রচুর পরিমাণে ধন সঞ্চয় হয় তা হচ্ছে মাদকদ্রব্যের ব্যবসা তাই না নম্বর দুই টাকার ব্যবসা তার মানে কি সুদের ব্যবসা সুদ বড়ো বড়ো ব্যাঙ্কগুলো চলছে কিসের জন্য সুদের জন্য আর সুদের ওপরে ভিত্তি করে বড় বড় কোম্পানি বড়ো বড়ো বিশাল বিশাল কোটিপতি সব সুদের ওপরে চলছে নম্বর 3। নারী দেহ ব্যবসা বা দেহ ব্যবসা আর নম্বর চার অস্ত্র ব্যবসা এই চারটি ব্যবসার মাধ্যমে আজ সারা বিশ্বের বহু দেশকে দেখবেন তারা উন্নত আর তাদের দেখে আমাদের চোখ টাটাচ্ছে কিসের মাধ্যমে উন্নতি করছে তারা অধিকাংশ পথ হল হালানা হারামের হারামের পথ ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় না যে তোমরা এইভাবে অন্যায় পথ অবলম্বন করো না ইহুদিদের অভ্যাস ছিল এবং আজও আপনারা খেয়াল করবেন যে তারা কিভাবে কি উপায়ে কোন বাতিল উপায়ে তারা আজ বিশাল বিশাল পৃথিবীর আসন দখল করে বসে আছে আল্লাহ বলছেন জলুমের কারণে তাদের অন্যায় আচরণ হেতু তাদের জন্য যে সমস্ত পবিত্র বস্তু বৈধ ছিল তাও আমি অবৈধ করে দিলাম কেন যেহেতু তারা অনেক কে মানা করত নিষেধ করত। আর তারা সুদ নিষিদ্ধ হয়েছিল কিন্তু তা সত্ত্বেও তারা সুদ গ্রহণ করতোলি হিমা এবং অন্যায় লোকদের ধন সম্পদ গ্রাস করত। বাধা উল্লংঘন করে তারা হারাম পথেই মানুষের মাল বক্ষণ করে গেছে মুসলমানরা তোমরা এরকম করো না মুসলমানদের জন্য আদেশ হলো রাসুল উল্লাহাম বলছেন হিংসা করোনা আর এক দাম বাড়িয়ে দেওয়া দালালি দেখেছেন বাজারে বিদ্বেষী হা ওয়ালা তাদ অপরের পিছনে পড়ো না এক অপরের শত্রু হয়ে যেও না ওয়ালা এম আলা বাদ। আর একজনের ক্রয় বিক্রয়ের ওপরে তুমি ক্রয় বিক্রয় করোনা একজন চলছে একজনের সঙ্গে একজন ক্রয় বিক্রয় কথাবার্তা চলছে আপনি মাঝখান থেকে দাম বাড়িয়ে আপনি জিনিসটা কিনে নিলেন না এরকম করা উচিত না ঠিক ওই রকমই একজনের সঙ্গে এক মহিলার সাথে এক যুবকের বিয়ের কথাবার্তা চলছে আপনি তখন কোন রকম করে ভাঙ্গিয়ে আপনি তাকে বিয়ে করলেন না যেখানে বিয়ের কথাবার্তা চলছে সেখানে বিয়ের কথাবার্তা বলো না যেখানে ক্রয় বিক্রয় চলছে সেখানে সে ব্যবসার উপরে খবরদার কথা বলো না কোনো না তোমরা আল্লাহর বান্দা ভাই ভাই হয়ে যাও আল মুসলিম আল মুসলিম মুসলিম হচ্ছে মুসলিমের ভাই মুসলিম মুসলিমের ভাই ভাই কোনোদিন ভাইয়ের ক্ষতি চায় না চাইতে পারে না ভাই কোনোদিন ভাইয়ের উপকার ছাড়া অপকার চায় না লা তাকে সাহায্য না করে অসহায় ছেড়ে দিতে পারে না ওলা তাকে ঘৃণা করতে পারে না মুসলিম মুসলিমকে ঘৃণা করতে পারে না আর তাকুয়া হাহা তাকোয়া হলো হৃদয়ের ভেতরে মানুষের ভেতরে তাকোয়া তাকুয়া ভেতরে থাকলেই হবে না বাইরে আসতে হবে বীজ যদি মাটির ভেতরেই থেকে যেত লাভ কি তার গাছ হয়ে না আসে বাইরে তার লতা পাতা না দেখা যায় আপনি কাউকে জিজ্ঞেস করেন ভাই দাঁড়িয়ে রাখেননি কেন আল্লাহ নবী সুনত রাখেন তখন সে বলে তাকুয়া হাকুয়া তো অন্তরের জিনিস আমার হৃদয়ে ইমান ভালো হৃদয়ে যদি ইমান ভালো হতো তাহলে তোমার ইমানের শাখা প্রশাখা পাতা ফুল ফল দেখা যেত তাই না তাকুয়া এখানে বললি হবে না তাকুয়ার সাথে সাথে আপনার সেই কাজ যে আছে সেই কাজ করতে হবে হাস বিশ্বর আশা হল মুসলিম নিকৃষ্ট হওয়ার জন্য এতটুকু যথেষ্ট মুসলিম ভাইকে ঘৃণা করে মুসলিম আলাল মুসলিম হারামিমের মুসলমানের জন্য তার মাল তার খুন এবং তার ইজ্জত সম্ভ্রম হারাম আপনি একজন মুসলমান ভাইয়ের তার মালকে অন্যায় উপয়ে আপনি নিয়ে ভক্ষণ করবেন এটা কিন্তু আপনার জন্য কি হারাম কোন মুসলমানের মাল আপনার জন্য হালাল না হারাম কোন মুসলমানের ইজ্জত আপনার জন্য হালাল না হারাম আপনি তার গিবত করবেন আপনি তার চুগলি করবেন আপনি তাকে তার অসম্মান করবেন আপনি তার বদনাম করে বেড়াবেন এটা আপনার জন্য হালাল না আর তেমনি তার খুন আপনি তাকে অন্যায়ভাবে খুন করবেন চলবে না খুন করার ইসলামে বিশাল পাপ বিদায়ী হজ্জের বছরে আরাফা অথবা কোরবানিদ্দিন রসুল্লাহ সাল্লাম তার ভাষণে বলেছিলেন সেখানকার বর্তমান পরিস্থিতি সেখানকার জায়গাটা কেমন মক্কা সব থেকে পবিত্র জায়গা আর সেই হজের সময় সবথেকে পবিত্র সেই গুরুত্ব আরোপ করে বলেছিলেন তোমাদের এক অপরের মাল এক অপরের ইজ্জত এক অপরের খুন তেমনি হারাম যেমন এই শহরে আজকের দিনে এবং আজকের এই সময়ে আজকের এই মাসে হারাম আল্লাহব সব থেকে পবিত্র পবিত্র জায়গা আর সব থেকে পবিত্র দিনে সেই শহরে যেমন খুন করা হারাম তেমনি সব সময়ই এক মুসলমানের জন্য অপর মুসলমানের খুন হারাম মাল হারাম এবং তার সম্ভ্রম ইজ্জত হারাম কোনো সময় তা ব্যবহার করা যাবে না ভক্ষণ করা যাবে না সৃষ্টিকর্তার পৃথিবীর এ খাদ্য সম্ভারে মানুষ সৎ অসৎ উপায়ে যা উপার্জন করে হালাল হারাম যাই ভক্ষণ করবে করুক না কেন তাকে কিন্তু উপেক্ষা করা হবে না কেয়ামতের দিনে তাকে ছাড়া হবে না তাকে হিসাব দিতে হবে যেভাবেই করছে করুক যেভাবেই সে উপার্জন করছে করুক তাকে কিন্তু ছেড়ে দেওয়া হবে না আমাদের বাংলাতে বলে পুঁজি ভেগে খেতে ভালো ভিটেন গাঙ্গে যেতে ভালো আর যত কষ্ট উজুতে আর বুঝুতে কি কথা আপনাকে টাকা দেওয়া হয়েছে বলা হলো খরচ করে যাও দিদার খরচ করে যাও কত আরাম লাগবে খরচ করতে খুব আরাম লাগবে না খুব খরচ করে যাবেন আর ভিটেন গাঙ্গে যেতে ভালো যখন পানি ভাটা পড়ে আর ওইদিকে যদি আপনাকে যেতে হয় তখন নৌকাতে আপনাকে কি হ্যাঁ হাল টানতেও হবে না নৌকা এমনি ছুটবে কিন্তু যত কষ্ট উঝুতে আর বুঝুতে যদি বলা হয় পানি এখন এই দিকে যাচ্ছে তোমাকে এই দিকে যেতে হবে হ্যাঁ তখনই তো কষ্ট আর বুঝুতে যদি বলা হয় তোমাকে যে টাকা দেওয়া হচ্ছে টাকা হিসাব লাগবে তাহলে কেমন খরচ হবে মুসলমানকে মাল দেওয়া হয় আল্লাহর পক্ষ থেকে মাল সম্পদ দেওয়া হয়েছে হিসাব লাগবে না লাগবে না দিদার খরচ করতে পারে না হিসাব লাগবে আর এই হিসাবের জন্যই কাল কেয়ামাতে ধনীরা গরিবদের পাঁচশো বছর পর বেহেস্তে যাবে যদি যায় কত বছর পর পাঁচশো বছর দুনিয়ার না খেলাতে সেও আল্লাহ জানে আল্লাহর সামনে থেকে কোনো আদম সন্তানের পা হিলবে না যতক্ষণ সে পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়েছে পাঁচটা প্রশ্নের উত্তর দেবে তবে তার পা উপায় নেই সরে যাবো লুকিয়ে যাবো প্রথম থেকে সরে যা উপায় নেই উত্তর দাও তারপরে যাও আমরা একটু বিরতি নিচ্ছি দর্শক মন্ডলী আপনারা সঙ্গে থাকুন আবার ফিরে আসছি আপনাদের সামনে বাকি প্রশ্নের কথা পরে আলোচনা করবো সব থেকে জরুরি কি কথা এবং কর্মের পূর্বে বিদদে। कुरान तेला क्यों जो शैम पालन क्यों जो हज कर मुखर पवित्रतार्ध्यम সন্তুষ্ট করার বাংলায়। দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা देख सत्योचन शुक्रवार बुधवार रत नुन सम्प्रचार सकाल साढ़े सतटा देखा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 তার বয়স তোমাকে আমি দুনিয়ার বুকে ষাট সত্তর আশি নব্বই একশো বছর বয়স দিয়েছিলাম এত বছর সময় দিয়েছিলাম সে সময়ের মধ্যে সেই সময়টাকে তুমি কিসেবাই করেছ ভালো কাজে না খারাপ কাজে ভালো কাজ ও ভালো কাজের মধ্যেও বাবা পার্থক্য আছে কীরকম ভালো কাজে তুমি ব্যয় করেছিলে আল্লাহ তালা প্রশ্ন করবেন বয়স সম্পর্কে ওয়ান, ওয়ানিহিফ আর এই বয়সের মধ্যে একটা বসন্ত কাল ছিল একটা সুন্দর কাল ছিল যে সময় মানুষের শক্তি থাকে সামর্থ্য থাকে বাহুতে বল থাকে শরীরে যৌবন থাকে যে সময়ে পদস্খলন ঘটার বেশি আশঙ্কা থাকে যে কোন জায়গায় যাবে সেখানে তার পদে পদে পদস্খলন ঘটার একটা আশঙ্কা থাকে সেই সময়টা যে যৌবন কাল ছিল যে যৌবন কাল সেই যৌবন কালটা তুমি কিসে ব্যয় করেছ এই জন্য কাল কেয়ামতের দিনে আল্লাহর আরসের নিচে ছায়া পাবে যুবকরা তাই না কোন যুবকরা যারা নিজেদের যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে আর ইউসুফ আলাইহ ইসাল্লামের মতো কোন সুন্দরী মহিলার কোন সুন্দরী সম্ভ্রান্তা বলে ইন্নি আখাফুল্লাহ অবৈধ প্রেম থেকে দূরে থাকতে হবে যুবককে তার কারণ পদস্খলন ঘটে এই যৌবন অবস্থাতেই অবৈধ প্রণয় ফালতু ভালোবাসা স্কুল কলেজে এই যে বিভিন্ন রকমের অন্যায় ভাবে এবং অবৈধভাবে ভালোবাসা সৃষ্টি হয়ে যায় নজর নজর থেকে কালাম কথা থেকে থেকে প্রেম তারপরে বিয়ে বিয়ে না হলে থানা ঝামেলা এই কালে পদস্কলন ঘটে যৌবনকে নিয়ে বেশি এই যৌনকে নিয়ে বেশি যৌন যত রকমের কাজ আছে তার থেকে দূরে থাকো সাবধান থাকো আল্লাহ প্রশ্ন করবেন এই যৌবন সম্পর্কে তুমি কিসে ক্ষয় করেছ কিসে ব্যয় করেছো কিভাবে তুমি গোপনে কি করছো প্রকাশে কি করছো যৌবনের কিছু কাজ গোপনে হয় কিছু কাজ প্রকাশ্যে হয় অনেক সময় সামাল দিতে না পারলে প্রকাশ্যে মানুষের সামনে তখন লজ্জা সরম কিছুই থাকে না তখন যদি আপনি সেই খারাপ পথে যে পা বাড়িয়েছে এমন যুবতীকে আপনি বলেন যা লজ্জাসরম থাকে না অথচ লজ্জা হচ্ছে ইমানের অংশ বিশেষ যৌবন কাল বড় কঠিন পদস্খলন খুব ঘটে পা পিছলে যায় এই জন্যে আপনি যেমন কাদাতে চলেন পা টিপে টিপে চলেন ঠিক সেইভাবে যৌবন কালে চলতে হবে কারণ কাল কেমতের দিনে আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন আপনার সম্পর্কে কিভাবে নিয়ে মানুষকে বা পুরুষকে বা যুবককে ভ্রষ্ট করেছ তা জবাব দিতে হবে না দিতে হবে আল্লাহ তালার কাছে জবাব না দিয়ে পা না একটা পা এক একটা কদম ও সামনে যাবে না আল্লাহ ইবাদতের মাধ্যমে কাটাতে হবে তিন নম্বর প্রশ্ন হলিহিসাবা এটা আমাদের বিষয় ইসলামী অর্থনীতিতে আল্লাহ তালা প্রশ্ন করবেন বান্দা তুমি তোমার মাল এত ছিল এত মাল উপার্জন করেছিলে সঞ্চয় করেছিল এই মাল তুমি কি উপার্জন করেছিল। হালাল উপায়ে না নম্বর এই মাল তুমি কোন পথে ব্যয় করেছিলে মাল অনেক সময়ে মানুষ মাল কামায় হয়তো বা হালাল উপায়ে কামায় কিন্তু ব্যয় করে কি উপায়ে হারাম উপায়ে অনেক সময় হারাম উপায়ে কামায় কিন্তু ব্যয় করে কি উপায়ে হালাল উপায়ে হতে পারে অনেক সময় হারাম উপায়ে কামায় হারাম উপায়ে ব্যয় করে ফালতু ফালতু মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করছে হারাম উপায়ে কোন রূপসীকে পাওয়ার জন্য ব্যয় করছে কোথাও কোনো অভিনেত্রীর একটা রুমাল বিক্রি হচ্ছে মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে সেই রুমাল ক্রয় করছে তাই না এটা কিসের জন্য এটা শুধু নাম নেওয়ার জন্য যে ব্যাট দিয়ে বিশ্বকাপ জিতা হয়েছে সেই ব্যাটটা বিক্রি হচ্ছে কত ডলার দিয়ে মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে এই যে মাল বিপুল পরিমাণে মাল আপনি ব্যয় করছেন আল্লাহ প্রশ্ন করবেন যে তুমি তোমার মাল উপার্জন করেছো যদিও হালাল উপায়ে হয় ব্যয় করেছিলে কোন পায়। কোন উপায়ে ব্যয় করেছিলে কিসের জন্য খরচ করেছিল এ মালকে আল্লাহ তালার কাছে প্রশ্নের জবাব না দিয়ে আপনার এক পদক্ষেপ হবে না আর পাঁচ নম্বর প্রশ্ন হলো ও মা যা আমিলা ফিমা আলিম শিক্ষা করা ফরজ তাই না মানুষ যখন পৃথিবীতে আসে তখন প্রথম ফরজ কী হয় প্রথম ফরজ কী হয় ইলাহা শিক্ষা এলিম শিখোলা প্রথম শিক্ষা প্রথম ফরজ হচ্ছে শিক্ষা এই শিক্ষা শিখেছ শিক্ষা শিখার পরে শিক্ষা যেমনি শিখলেন অটোমেটিকলি দ্বিতীয় ফরজ আপনার ঘাড়ে এসে যায় সেটা কি এলমের পরে আপনি ইলিম শিখলেন তারপরে কি ফরজ আছে আমল এলমের পরে কি আছে আমল করতে হবে না হবে না শুধু শিখলেই হবে আমল আপনাকে আমল করতে হবে আমল নাকি চাচা আপন যান বা আপনি নিজে বাঁচলেই হলো নিজে বাসলে বাপের নাম না আপনাকে নিজেও বাঁচতে হবে এবং অপরকেও বাঁচাতে হবে নারা। নিজেকে জাহার নাম থেকে বাঁচাও পরিবার পরিজন বর্গ কেও জাহার নাম থেকে বাঁচাও বাঁচাবার যে দায়িত্ব দেওয়া হয়েছে সে দায়িত্ব পালন না করলে পারবেন আচ্ছা নিজে বাঁচো অপরকে বাঁচাও এ দায়িত্ব আপনার তিন নম্বর দায়িত্ব চলিল আর তিনটে দায়িত্ব পালন করতে গেলে আরেকটা একটা ফরজ আপনার ঘরে অটোমেটিকলি এসে যায় সেই ফরজ পালন না করতে পারলে আপনি কিচ্ছুই পাবেন না কে আমল করতে প্রচার পরপর যে ফরজ আপনার ঘরে এসে বসছে এই ফরজ আপনাকে পালন করতে হবে সুতরাং কাল কেমতের দিনে আপনাকে প্রশ্ন করা হবে যে তুমি যা শিখেছিলে তাতে কি আমল করেছি তাই না আমল করতে হবে আমল ছাড়া চলবে না আমলের পর যে আছে তাও আপনাকে করতে হবে ধৈর্য ধারণ করতে হবে শিখতে ধৈর্য আছে আর আমল করতেও ধৈর্য আছে আল্লাহ একবার আমল করতে ধৈর্য নেই এই শীতে গোসল করে উজু করে নামাজ পড়া কত কষ্ট আপনার সুদে কত কোটি কোটি টাকা হয়েছে সেই টাকাগুলোকে ছেড়ে দেওয়া হ্যাঁ কত কষ্ট নিশ্চয়ই লোভ মানুষের সংবরণ করা বড় কষ্ট তারপরে প্রচার করতে গেলে প্রচার করতে গেলে কত লোক মানুষ আমাদেরকে ওয়াহাবি বলছে কত লোক মুনাফিক বলছে কত লোক কাফের বলে দিচ্ছে কত লোক মারতে আসছে কত লোক কত রকম ভাবে আল্লাহ নবী ইসলাস তাইফে মার খেয়েছেন তাই না আমাদেরকেও মার খেতে হবে তবে হ্যাঁ ফেতনা সৃষ্টি করা যাবে না মার খাওয়ার জন্য আপনি কথা বলবেন না বরং যদি হক কথা বলতে গিয়ে যদি কেউ মারতে আসে আলাদা কথা মাল কিভাবে আপনাদেরকে তৈরি রাখতে হবে প্রিয় দর্শক মণ্ডলী মানুষ যে অর্থ উপার্জন করে তা সাধারণত চার প্রকার হয় যা আল্লাহর অনুগত হয়ে উপার্জন করা হয় এবং তারই সন্তুষ্টির পথে ব্যয় করা হয় আর এটা হলো সব থেকে পবিত্রতম এবং সর্বোত্তম অর্থ তাই না হালাল পথে আয় করলেন হালাল পথে ব্যয় করলেন আর এইভাবেই আল্লাহর সুক্রিয়া আদায় করা হয় যদি আপনি হালাল পথে আয় না করে হালাল পথে ব্যয় না করেন তাহলে সুক্রিয়া হবে সুক্রিয়া আদায় হবে না নম্বর দুই যা আল্লাহর অবাধ্য হয়ে কামানো হয় এবং পাপের পথে ব্যয় করা হয় হারাম পথে কামালেন হারাম পথে ব্যয় করলেন এটা সর্বনিকৃষ্ট মাল নম্বর তিন যা কোনো মুসলিমকে কষ্ট দিয়ে কামানো হয় এবং কোনো মুসলিমকে কষ্ট দেওয়ার পথে ব্যয় করা হয় এটা তার থেকেও নিকৃষ্ট আপনি তো হারাম পথে ব্যয় করলেন আলাদা কথা কিন্তু আপনি একজন মুসলিমকে কষ্ট দিয়ে ব্যয় করলেন উপার্জন করলেন আবার ব্যয় করছেন কোথায় একজন মুসলিমকে কষ্ট দেওয়ার জন্য এটাও আপনার কি ওর থেকেও খারাপ মাল আর নম্বর চার যা বৈধ পথে অর্জন করা হয় এবং বৈধ প্রবৃত্তির পথে ব্যয় করা হয় আপনি হালাল পথে ব্যয় করেছেন কিন্তু খরচ করছেন বৈধ বৈধ পথে আর কি তার মানে ভালো কাজে না ইসলামকে উন্নত করার জন্য না এমনি বৈধ পথে খান পান ইত্যাদি আত্মীয় স্বজন এইসব ব্যয় করছেন যাতে আসলে কোনো উপকারও হয় না এবং অপকারও হয় না এটা হচ্ছে মাঝামাঝি এতে আপনার পাপও হবে না আর স্বভাবও হবে না প্রথম প্রকার অর্থ হয় মুমিনের প্রথম প্রকার বলতে কোনটা যেটা হালাল উপায়ে আনা হয় এবং হালাল পথে আল্লাহ সন্তুষ্টির পথে ব্যয় করা হয় সেটা হচ্ছে মুমিনের অর্থ এই অর্থে সে উপকৃত হয় দুনিয়াতে এবং আখেরাতে আর চতুর্থ প্রকার অর্থ যদি মোমিনে থাকে মোবাহ ভাবে ব্যয় করে তাহলে তাতে কোনো ক্ষতি নেই ইসলামী অর্থনীতির এই যে হারাম থেকে দূরে থাকো হারাম মোটেই খাওয়া যাবে না হারামকে দূরে রাখতে হবে দূরে থাকতে হবে যে কোনোভাবেই এল্লা যদি আপনার কোনো সময় এমন অবস্থায় পড়েন যে আপনার কোনো উপায় নেই যে সময়ে সোর খাওয়া যায় তাই না যে সময়ে হারাম খাওয়া যায় সেই রকমও যদি অবস্থা হয় তাহলে আপনি চেষ্টা করবেন যে যতক্ষণ খেলে আপনার জীবন থাকবে ততক্ষণ বাকি সময় আপনি চাকরি পাচ্ছেন না পাচ্ছেন না অত একটা হারাম চাকরি ধরে নিলাম না সেটা আপনার অন্য কায়িক পারিশ্রমে অনেক চাকরি আছে সেটা করতে পারেন তাহলে আপনি সেটাই করবেন তবু হারাম পথে আপনি অবস্থান করবেন না হারামকে আপনি গ্রহণ করবেন না হারামকে আপনার পেশা বলে গ্রহণ করবেন না আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা হারাম থেকে দূরে থেকে হালালের পথে থাকতে পারি হালাল রুজি খেতে পারি আল্লাহ ফিনাবে হালালি কান হারামিক আমাদেরকে এমন তৌফিক দিয়ে আরাম থেকে দূরে থেকে হালাল খেতে পারি এবং তুমি ছাড়া সবারই কাছ থেকে অমোকাপেক্ষি হতে পারি কারো মুক্তি যে হতে না হয় ও সাল্লাহ নবীন মোহাম্মদ ওয়া আলাহি ও সাহবিহি এজবাই